يا الله الله الله لا الله لا اله সূলুল্লাহ আরجو রিদাকা ইয়া আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা اشرفিল আমবিয়া ওয়াল মুরসালিন বিআলা আলিহি ওয়া আম্মা বা'দু পিএসটিভি বাংলা সম্মানিত দর্শক শ্রোতা যারা পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আমাদের এ আয়োজন উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তাহিদে উলুহিয়াতের উপরে আলোচনার জন্য আমরা আমাদের সম্মানিত আলোচক মণ্ডলীকে অনুরোধ করেছি আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই প্রথমেই এসেছেন শেখ আব্দাল সমন্বিত দর্শক শ্রোতা উলুহিয়া এই গুরুত্বপূর্ণ তাহিদের বিষয়টি আজকের পর্বে আলোচনার জন্য এই জন্যই আল্লাহ তো বড় কথা লাগে এই তৌহিদের জন্যই সমস্ত মখলুক সৃষ্টি করেছেন জিন ইনসান সৃষ্টি করেছেন নির্যাস তৌহিদ হলো এই সুরাতে আল্লাহ এই সম্পর্কে আমাদেরকে এমন শব্দে যেখানে আর ভুল করা উচিত নয় আল্লাহ বলছেন সাহায্য প্রার্থনা এখানে আল্লাহ তুবরকালা না বধু শব্দ ব্যাপক অর্থে বলেছে আমরা যেভাবে বলেছি সংজ্ঞায় আল্লাহর অবুদীয়ত আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব কিসে সাব্যস্ত হয় আমরা সাধারণত যেভাবে একজন চাকর একজন গোলামকে ব্যবহার করি এবং যে অর্থে বুঝে থাকি আমি তাকে বেতন দিচ্ছি পাঁচ হাজার আমি যা আদেশ করব সে সেটা পালন করবে আমি যা নিষেধ করব সেটা থেকে সে বিরত থাকবে আমি তো আমার চাকরটাকে আমরা তার প্রতি ছাড়া আমরা চাকর চাই এরকম বেতন দেব সে আমার আপত্তি ছাড়া কথা শুনবো আমি যে সেই রাজাধিরাজ আল্লাহর যে দাস সেই ক্ষেত্রে আমি কিভাবে আল্লাহ তোবর বিভিন্ন আবাদতের ক্ষেত্রে ইমানের শর্ত জুড়ে দিয়েছেন যেম আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে রাত দিন চন্দ্র সূর্য খবরদার তোমরা এগুলোকে সেজদা করবে না সেজদা করবে শুধুমাত্র যিনি এগুলোকে সৃষ্টি করেছেন যদি তোমরা একমাত্র তার এবাদতকারী হয়ে থাকো তার মানে যদি সেজদা আল্লাহ ছাড়া এই সমস্ত মখলুকাতের সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে সেজদা করা হয় তাহলে আর আল্লাহর এবাদতকারী থাকছে না তাহলে কার এবাদতকারী হলো তাহলে গেরুল্লার এবাদতকারী হলো। অথচ এই সেজদা আমাদের সমাজে কত জনকে আমরা দেখতে চাই তা আমরা সমানিত দর্শক মন্ডলী কে আমরা বেশ কিছু বোখারি মুসলিমের হাদিস থেকে তহিদিয় কি জিনিস তা আমরা তাদেরকে বাস্তব পেশ করলে তারা স্পষ্ট বুঝতে পারবেন যেমন দেখেন যে আমরা জানি বা অনেক আলেম আলমার মুখে শুনেছি যে তিন জন মানুষ রাস্তায় হাঁটছিল হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি আসলো তখন তারা এক গর্তে ঢুকে গেল গর্তে ঢুকে যাওয়ার সাথে সাথে একটা বড় পাথর সেই গর্তে মুখের ওপরে এসে পড়ল যে পাথর সরিয়ে দেওয়ার মতো তাদের কোনো ক্ষমতা ছিল না তখন তারা বলা বলি করলো एकम्र आल्ला सन्तुस्ट कर तीनजन एक जन तीन बोल आल्ला पिता माता छे तरफ আগে দুধ পান করাতাম আর আমার ছেলে মেয়েদের পরে পান করাইতাম এটা আমার নীতি তো একদিন ছাগল দূরে চলে গেছি তো ঠিক মতো সময় আসতে পারিনি এসে দেখছি যে আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে তা আমি দুঃখ দহন করে নিয়ে আসলাম এখন খারাপ মনে করছি তাদের কেমনে জাগাই আমার বাচ্চাদের আগে কেমনে পান করায় এটা তো আমার কোনোদিন এই কাজ করিনি নীতি নয় তো এই কথার পরে যেটা উনি বলছেন যে अल्लाहुमा एकम्री तुम्हें सन्तुष्ट करा दु पायर नीचे का दाड़ी थे सकाल पर्त पर्त যে আল্লাহ হে আল্লাহ তুমি যদি মনে করো যে আননি ফালত দা এই কাজটা আমি করেছি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এর নাম হচ্ছে তৌহিদ আমি তোমাকে একনি ভাবে আল্লাহ একজন আছেন আল্লাহ কে এবং না হলে সরিয়ে দিল কে এতে প্রমাণ হয় যে আল্লাহ একজন আছে এতে প্রমাণ হয় যে একই বলে তাহল কর্ম হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা এক কথায় উদাহরণ অনেক পাওয়া যাবে যখন ইউনুস আলাই যখন মাছের পেটে ঢুকলেন মাছ যখন তাকে গিলে তখন এই বাক্যটাই ছিলাম এখানেও যদি আমি ইলাহকে মেনে নেই মানে আল্লাহকে স্মরণ করতে হবে বিপদ থেকে মুক্তি তার কাছে চাইতে হবে এখানে কোনো মাধ্যম থাকবে না এটা বাস্তব যতদিন একজন ব্যক্তি বলার থাকবে এই কথাটুকু বলার সবচেয়ে বড় কথা হলো এই মানে এই বাক্য দিয়ে কি প্রমাণ হয় সেটাই মূল কথা ওই ব্যক্তি আল্লা আল্লাহর সবকিছু করে রুব মানে আল্লাহ ক্ষেত্রে মেনে নিয়েছে এবং এখানে উল্লেখ করা যেতে পারে যে কোন ব্যক্তি যদি নিজে প্রকৃতার্থে ইলাহটা বুঝে তাহলে তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে সহজ এই জন্য আসল্লা সাল্লাহাম বলছেন জাননাতে প্রবেশ করবে বড় কথা হলো এই যে ইলা শব্দটা যদি প্রমাণ করতে পারে জান্নাতে যাবে তবে আমরা তো মুখ দিয়ে বলে বলার দরকার তো অন্তর থেকে আগে অন্তরে এটাকে কল্পনা করতে হবে যে আসলে ইলাটা কি আমি যদি এটা বলি তাহলে আমার ক্ষেত্রে আমার চাকরির ক্ষেত্রে আমার ব্যবসায় ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সর্বাবস্থায় যত কর্ম আমি সাধন করব সবকিছুই পেশ করব আল্লাহ রাব্বুল আলমীর কাছে যদি কথা বলতে পারি তাহলেই আল্লাহ রাবুল আলমীর আমার জন্য জান্নাতের সুযোগ দান করবেন আর এই জন্যই প্রত্যেক চাবির কিন্তু দাঁত রয়েছে যদি তুমি এই দাঁত চাবি নিয়ে আসো তাহলে জান্নাত খোলা হবে আর যদি দাঁতবিহীন চাবি নিয়ে আসো তাহলে জান্নাত খোলা হবে না এইগুলো কি শেখ মুজর বিনসেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মনজ্ঞ পরিবেশে আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর আলোচনা শুনছিলাম আমরা বিরতির ও প্রান্তে উপস্থিত হয়েছি ছোট একটি পরে আপনাদের আবার আমি নাদবি আপনারা দেখছেন प्रत्येक नियतर निर्भरशील प्रत्येक मानुष नियत करण्डना हादिर संख्या সংকলন করা হয়েছে অনন্য বিষয় যার কোনো তুলনা নেই যে বিষয়টি ওর আন কে বুঝার জন্য সহায়ক হবে এই সবগুলি হচ্ছে दर्शक श्रोता पर सामने बी आयोजन যার সঙ্গে ছিলেন ধন্যবাদ আমরা তো এর আগে স্পষ্ট হয়েছি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে বিষয়টা যে আল্লাহর এবাদত কাকে বলবো এবং সেই এবাদতে আল্লাহর আমরা এগুলোর থেকে বিরত এই দুইটার সমন্বয় ব্যালেন্স নিষেধ থেকে বিরত আমাদের এখানে জানতে হবে যে আদেশ পালন এবং নিষেধাজ্ঞা থেকে বিরত হওয়ার বিষয়টাও দুইটা নিয়ম দ্বারা কন্ট্রোল করতে হবে তাহলে এটা অবাদত বলে গণ্য হবে এক নম্বর হলো এখলাস যেই আমলটা আমার যেই কাজটা ব্যক্তির বান্দার যাবতীয় কাজ আল্লাহর জন্য হবে এই কাজটা কখন এবাদত হবে যদি আল্লাহ তো বরকতাল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে হয় দুনিয়াবি কোনো স্বার্থ স্বার্থী যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং মহাপের রূপান্তরিত হয়ে এই একটা মাপকাঠি আমাদের রাখতে হবে আসলে আমরা উলুহিয়াতটা যদি এই হাদিস থেকে বুঝি তাহলে স্পষ্ট হবে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত তবে যে জিনিসটা করা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা নয় তাহলে এখানের যত যাবতীয় কর্ম যা কিছু অন্তর্ভুক্ত সবই যদি করি তাহলে দেখে অর্থাৎ ওই কথা চলে আসছে যেটা আল্লাহ রাবুল আলমেন বৈধ করেছেন সেটা করলাম যেটা অবৈধ করেছেন সেটা বাদ দিলাম আল্লাহর পক্ষ থেকে যে সংবাদটা আমাদের কাছে এসেছে মা আতাহুম রসুল হুজু আহাকুম অমানুমান হুম অর্থাৎ আমরা যদি মনে করি শুধু যে যেগুলো হাবাচক সেইগুলো সেগুলো হয়তো এবাদত কিন্তু যেগুলো নিষেধ এইগুলো হয়তো এবাদত না কথা মনে করে যে শরীর তোর অনুসরণ বলতে শুধু আমরা বুঝি যেগুলো করতে বলেছেন এবাদত করো দান করো সাদগা করো হজ করো এইগুলো হলো এবাদত করে আনুগত্য করা কিন্তু ছাড়া সুদ ছাড়ো জেনা ছাড়ো এখানে একটা হাতের যোগ করে শেষ করে যদি আমি কোরআনের আয়াতটা যদি বোঝার চেষ্টা করে আল্লাহ রব আল শর্ত দিয়েছেন ফমাং ক্যান তাহলে আমুলের সলেহ করো অর্থাৎ রসুল নির্দেশিত তার মাপ কাটি অনুযায়ী আমুল করোলা চলে আসছে আর একমাত্র আল্লাহ করতে গিয়ে অন্য কোন বিষয়কে এবাদতটাকে খাস করতে হবে একমাত্র আল্লাহর জন্য তবে এককত্ব প্রতিষ্ঠিত হবে একত্র প্রতিষ্ঠা হবে অন্যত হবে না এই আয়াতের তফসিরে হাদিস কুলসি বলেছেন সলিমের ভিতরে আছে আল্লাহ থেকে বর্ণনা আমি সমস্ত শরীর থেকে মুক্ত প্রয়োজন মুক্ত মানুষ তো প্রয়োজনে শরিক নেই তা আমি আমার কোন শরিকের প্রয়োজন মুক্ত অতএব মান আমা আমালান যে ব্যক্তি কোন আমল করবে সেই আমলে যদি আমার সাথে আমি তাকে এবং আমল বলতেছেন না যে আমলে কোন আমি তাকে ছাড়লাম এবং তার শুরু হয়েছিল আমল দিয়ে যে ব্যক্তি কোনো আমলে আমাকে শরীর করবে আল্লাহ ছাড়া নিজ স্বার্থ যদি লাগাই যে আমি হজ করে এসে হাজি হয়ে আমি একটা দোকান দেবো সবাই হাজি সবাই এসে বলছেন কি আমি এখানে আর এটাকে আমল বলা হবে না শির্ক হয়ে যে ব্যক্তি সলাদ পরে দেখানো এটা সলাদ নয় যে ব্যক্তি যে ব্যক্তি শ্যাম পালন করে দেখানোর জন্য এটা শ্যাম নয় এটা একনিষ্ঠ একমুখী হয়ে এ বাদাত করা কি জিনিস বা তৌহিদিয় কি জিনিস যখনই আল্লাহ রসুল কাউকে ইসলাম গ্রহণের কথা বললেন তখনই দুইটা কথা পাশাপাশি রেখে দিলেন जखी आल्लास्य नाकच करती मबुद नहीं दीची आल्लाती मबुद नहीं क्योंकि धारण करात रसुल सरा घोषणा बेद्ल रसुलर एलान नबी सलम अकाल জান্নাতে নিয়ে যাবে তখন আল্লা রসুল দুইটা কথা পাশাপাশি বললেন অবদুল্লাহ তুমি আল্লাহর এবাদত করো আর আল্লাহর সাথে বিন্দু মাত্র শরিক করোনা এই দুইটা কথা পাশাপাশি এবাদত যখন একমাত্র আল্লাহর সন্তুষ্ট করার জন্য হবে আর তাদের তখন কোন শরিক থাকবে না আর যখনই কোন প্রকার শির থাকবে না তখনই এবাদত কি হবে আল্লাহ হয়ে যাবে না এবাদতই বলা হবে না জি জি শেখ মুজর কি যেন বলতে চাচ্ছিলেন উপসংঘরে হ্যাঁ এটা যোগ করতে চাচ্ছিলাম যে আসলে इला जो करब् ला इला मुखे बी इलाधान এই ইলা শব্দটি আমরা বুঝি না মূল ব্যাপার হলো যদি আমরা যদি ইলা শব্দটি বুঝতাম তাহলে আবু জেহালের মতো করতাম কি যেমন বুঝলেন এব্রাহিম আল্লাহেন পরবর্তী সাহাবা কেরাম বুঝার কারণে যেটা ঘটনা ঘটেছে যে সঙ্গে সঙ্গে সবকিছু চেঞ্জ একদিন এই কাজ এইগুলোর কাছে যায়নে তারা আত্মসমর্পণ করেননি যেমন ওই হাদিসটা আশ্চর্য লাগে যখন বললেন রসুল্লাহ সাল্লা বললেন্লা হেল বুঝতে পারার কারণে পিছন থেকে গিয়ে এক বসে মাঠে আলাইকে তুরাব মাটি তার মুখের উপরে মেরে দিলেন যেটা মুস্তাদ আহমদের মধ্যে আসছে কেন এটা মারলো আর কেনই বা বললেন তুফলি তোমরা সফল কাম হবে ইয়ে কিন্তু কার্যকর নেই ইলাহি বিধান বলছি কিন্তু বিধান কিছুই মানি না আমি বলছি ইলাহি সৌগাত বলছি মুখে কিন্তু সৌগাত ভিতরে কিছুই নেই আবার বলছি যে ইলাহি কারবার যখনই কিছু ঘটে আল্লাহর একটা অভিনব কারামত দেখে ঝড় বৃষ্টি করেছেন কিন্তু করতে হয় আমরা শুধু আল্লাহ সুবাহ করব আর সেই পাওয়ার অন্যদের আছে এমন মনে করে তার কাছে গিয়ে ভক্তির অর্ঘ মাল্লা সফর সেখানে সাহায্য চাবো যা চা করবো অনু কোশ্চিন কালে ওটা হবে না আসুন আমরা তাহিদে উলুহিয়াকে খালেস করি একমাত্র আল্লাহকেই ইহি বিধান দাতাকেই আমরা স্বীকার করে নিয়ে তার কাছেই যাচা করি বাদ বন্দেগি যা চাওয়া মাঙ্গা সব কিছু আকুলি বিকুলি তার জন্যই খালেজ করি তবেই আমরা তাফিদে উলুহিয়াতের হক আদা করতে পারবো আল্লাহ আমাদেরকে তফফিক এনায়ত করুন আমিন আল্লাহ অভিহামদিকা শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আতুবাইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহু